স্মিলহ মির উল্ধিল বসে অনবমনি ওসুবহ নিয়ম অনমিনল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 মহমদনআ রসুল্ল তল ওসলিমন কীরা বাদ الله র وقوله سبحانه هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم وقوله سبحانه وتوكل على الحي الذي لا يموت وقوله وهو الحكيم الخبير يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وعنده مفاتح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر ওমা তসম ওরাকাতমোহব ফি ঝুলমা রতমসিন কিতাব মিন ওমাতব্লা কশিন কদীর ও তবশিন কৌল্ রকিলমতিন মোহনালকুলমিন आदि नहीं अंत नहीं आर्वदाय शुरू हो कख समी घटे अथवा घटवे सलाम नज महम्मद रसुल्ला शेष रसुल খাতামীন সৈয়দুল মুরসালিন তারপরেও তিনি এক সময় পৃথিবীতে ছিলেন না জন্ম গ্রহণ করেছেন আবার এক সময় তিনি দুনিয়া থেকে এতেকাল করেছেন তার মত তার মৃত্যু সত্য কোরআনিকেরিমের কয়েকটি আয়াত দ্বারা প্রমাণিত রসুল্লাহ সাল্লামের সাহাবাহ কেরামদের বহু হাদিস দ্বারা প্রমাণিত যে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিসাল্লাম মেয়ের জীবনী প্রমাণ করে যা তারা বর্ণনা করেছেন যে তিনি একসময় জন্মগ্রহণ করেছেন তার আগে তার সম্পর্কে তার বংশধর জানত না এবং এক সময় তিনি মদিনায় দুনিয়া থেকে বিদায় নিয়েছেন এতেকাল করেছেন তার মৃত্যু হয়েছে আজকে আমাদের চতুর্থ পর্ব আকিদা ওয়া বা আল আকিদা ওয়াসেতিয়া নাম কিতাবের ব্যাখ্যা বিশেষণ যেটি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 গুনবাচক নাম এবং সেসব নাম থেকে গুন নাম থেকে আমরা আল্লাহাত বলছেন আলজাম ও বাইনাহি ওয়ুর বেহি ও আজাল ইয়া তিহি ও আবাদ সামনে যে আয়াতটি আসছে সুরাত আয়াত নম্বর তিন তাতে आल्ला आया एकत्रित करोन्नत निकटवर्ती हकनी सूच्च सु सब चाहते उचाई आदि सृष्टिर क्षेत्र चिंता करें तो जिनी आपनार चाह अनेक उचाई आ হ্যাঁ মর্যাদার দিক থেকে স্থানের দিক থেকে সব দিক থেকে আপনার কাছে না তাই না সৃষ্টির ক্ষেত্রে হোটেলে আর আরেকজন আছেন হ্যাঁ একশতলায় দূরত্ব বেশি কিনা কিন্তু রাবুল আলমের ক্ষেত্রে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 মানে এমন কাছের কাছে যে সর্বতর বিরাজমান সবকিছুতে বিরাজমান হ্যাঁ আল্লাহ আরও সে সমনত না অস্বীকার করে এভাবে হয়েছে দিয়েছে এইভাবে যেকোনো অস্বীকারী বা অর্থের বিকৃতিকারীরা যারা তাওিল করেছে অথবা তাতিল করেছে আরবি ভাষায় সেফাতগুলি গোনাবলি গুলিকে হ্যাঁ নিষ্ক্রিয় করে দিয়েছে অস্বীকার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 অস্বীকার করে দিয়েছে অথবা তাবিল করতে বাধ্য হয়েছে তখন অর্থের বিক্রিতে ঘটিয়েছে এই জন্য আল্লাহ রে আল্লাহ আর মালিক তাদের কাছে আরো সে সমুন্নত না অর্থের বিক্রিতে ঘটিয়ে দিল তো ভাস্য কি বলছেন যে এই আয়াতে আল্লাহ রব্লা আলমিন সমুন্নত হওয়া আবার স উচ্চ হওয়া শুধু মর্যাদার ক্ষেত্রে নাই স্থানের ক্ষেত্রেও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 এই গুণ পক্ষান্তরে মা সৃষ্টির এই দুই গুণের কোনোটাই নেই দুই গুণের কোনোটাই নেই কিন্তু আদি আছে অন্ত আছে এক সময় আপনার আমার নামও ছিল না কল্পনাও কেউ করেনি আর এক সময় আপনি এমন দুনিয়া থেকে চলে যাবেন যে মানুষের স্মৃতি থেকেও চলে যাবেন অকৌল হুসুবহানা মহান আল্লাহর বাণী হুয়াল আউআাল তিনি সর্বপ্রথম তিনি আউ্বাল আখেরো তিনি সর্বশেষ পরস্পর আউ্য়াল আখের তিনি প্রকাশ্য জাহের জাহের একটা প্রকাশ্য অর্থ আর একটা হচ্ছে জাহের মানে বিজয়ী দুটোই অর্থ আল্লাহর ক্ষেত্রে দুটোই গুন ভালো গুন দুটোই আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য বিজয়ী জাহের মানে হয় নবী করিমস্লাম এর প্রসিদ্ধ হাদিস আছে আমার একটি দল সব সময় কি থাকবে সত্যের ওপর বিজয়ী থাকবে জাহেরই না আলাল হক মান সাহায্যপ্রাপ্ত থাকবে ওনারা হয়তো রয়েছে তারা কোনটোই তিনি প্রকাশ্য এবং তিনি গোপন জি আবে সি প্রত্যেকটার ব্যাখ্যা আসছে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 যে কোনো দিকে আপনি চিন্তা করেন আপনার আমার যে কোনো সৃষ্টির হাফিজ বলছেন ফকাত হাদিস্লাম এই আয়াতের তফসির করেছেন এমন একটি হাদিসে যা সে হাদিস আল্লাহ তোমার পূর্বে কোন কিছুই ছিল না আল্লাহ সৃষ্টি কিছু ছিল না ও আন্তাল আহ এবং তুমি সর্বশেষ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 কিন্তু আল্লাহ চেহারা আছে চেহারাই নেই আর চেহারা বলা হয়েছে এটা হচ্ছে আর সারি মাতুরিদের গুমরাই হ্রষ্ট আল্লাহর চেহারা নেই কিন্তু এখানে অজন মানে ফেস চেহারা হয় মুখামণ্ডল হয় আল্লাহর মুখমন্ডল আছে আল্লাহর মুখমন্ডল আল্লাহর মত কোনো কিছুর সাথে তুলনা নেই তুমি সর্বশেষ ফালাইসা বা দেখা সেই তোমার পরে কোনো কিছু নেই ও আন্তর এবং তুমি প্রকাশ্য বা তুমি সর্বজয়ী सा का नहीं। जाहिर चोर आड़ाल भाषे अथवा पहाड़े जाहिर आज पहाड़ आतवागर पेटे आज पताले कि भूपृर्भे জাহির আল বাহাদো তুমি প্রকাশ্য তোমার ওপরে কোন কিছু নেই তাহলে আল্লাহ রবীন্দ্রের যত সৃষ্টি আছে সব সমস্ত সৃষ্টি আল্লাহ জি এই ইমানের সাথে যেন থাকে কখন ওই কথা ভাববেন না বিদ্যাতিরা আর সারি কেন আল্লাহ রবুল্লা আলমিনের জন্য দিক নির্ণয় করাকে অস্বীকার করেছে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 নেই আল্লাহ আচ্ছা যখন আল্লাহ রব না ওপরে কি করে দিক অস্বীকার করেছে সারা বিশ্বে আকিদের ক্ষেত্রে এজন্য জন্য আমাদের হানাফি আলমদেরকে বলতে শুনবেন যে আমরা হচ্ছি আকিদের ক্ষেত্রে মাতুরিদি জি সাফি মালিকীদেরকে বলতে শুনবেন যে আমরা আকিদের ক্ষেত্রে হচ্ছে বা ওদের অনেক লিখনই শুনবেন যে আকিদার ইমাম হচ্ছে তিনজন আর ফেকার এমাম হচ্ছে চারজন সব কথা শুনবেন এগুলো গুমরা তার মানে কি আপনি কি এইটাই বিশ্বাস রাখেন না যে আকিদার ক্ষেত্রে সাফি আর মালিকের কাছে ফেকা নেবেন আপনি নামাজ পড়ব কোন তরিকায় রোজা রাখবো কোন তরিকা আবু হানিফা কাছে আর আপনার আকিদা নেবেন আপনি আবু মানসুর মাতুরিদির কাছে তার আপনি তো অবমান করছেন আপনার ইমাবের আমরা তো অবমান করি না আমরা তো এত শ্রদ্ধা করি যে আমরা মনে করি এমাম আবু হানিফা সাফি মালিক আহমদ সকলে আকিদার এমাম হাদিস ওর এমাম ফেকার আরবি ভাষার সবকিছু বোঝা গেছে না চিন্তা করেন বিষয়গুলি যারা অন্ধভাবে রসুলের হাদিস বাদ দিয়ে এমামের কথাকে কে প্রাধান্য দিচ্ছে তারা কিন্তু তারা মানহানি করছে এমামের আকিদার ক্ষেত্রে যোগ্য মনে করেন আকিদার ক্ষেত্রে আমরা তকলিদ করি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 হানাভি মশলা কাদের কাছে যেতে হবে চিস্তির কাছে যেতে হবে হ্যাঁ ওদের কাছে যেতে হবে আমরা তো এটা মনে করি না আমরা মনে করি তারা রুহানিয়া যথেষ্ট বুঝতেন ইমা যথেষ্ট বুঝতেন যেমন ফেকা যথেষ্ট বুঝতেন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 এটা ঠিক আছে আল্লাহ শরীর বলে কোনো ঠিক এটা হক্কা যেমন এটা হচ্ছে বড় গুমরাই হক এবং বাতিলের সংমিশ্রণ ঘটেছে এইসব আখিদে ও আন্তাল বা তেন এবং তুমি গোপন জি লুকু জীবনে দেখি কেউ দেখতে পারে আল্লাহকে জি এমন গোপন সেই তোমার নিম্নে কোনো কিছু নেই হ্যাঁ জি আল্লাহ রবীন্দন তার মানে সব কিছু পরিবেষ্ট করে আছেন আল্লাহকে কোনো কিছু ঘিরে নেই যেটা হচ্ছে পরান এবং সন্নার আতিদা আল্লাহ রব আলমী সবকিছুকে ঘিরে আছেন আল্লাহকে কোনো কিছু হ্যাঁ ঘিরে নেই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 একটা জিনিসকে খুব সংখ্যক হ্যাঁ আর না হ্যাঁ মাহবুদকে বুঝিয়ে দিলাম মাহবুদ কে বুঝিয়ে দিলাম তাই না লোকটি ভালো তার মধ্যে কোনো দোষ নেই তাই না এক দুটো কথা হ্যাঁ আর না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 আল্লাপরে কোনো কিছু নেই বা এমন জায়গা আছে যেখানে আল্লাহ রব আলিন পৌঁছাননি কিন্তু ওখানে আল্লাহ কোন সৃষ্টি আছে ওই নিচের দিকে না আল্লাহ রবুল আলম তার যে সৃষ্টি যত সৃষ্টি রয়েছে সমস্ত সৃষ্টিকে ঘিরে আছেন কিসের দিক থেকে তাহলে এখন বুঝলেন কালের দিক থেকে আর স্থানের দিক থেকে দিক থেকে আর আর হ্যাঁ জাহের আর বাতেন দিয়ে বুঝলাম ইমাম ইবনুল কাইম রাহমা মূল্যবান কথা বলেছেন এই চারটি নাম সম্পর্কে সোনাই দি বলছেন শাহাজহিল আসমাউল আর বা মাহা এই চারটি যে নাম রয়েছে পরস্পর মুখোমুখি মুখোমুখি একটি ইসমান যে আদি অন্ত এই বিষয়ে আল্লাহ শুরু নেই করবে আর দুটি নাম রয়েছে আল্লাহনের সুচ্চ হওয়ার দিক থেকে হ্যাঁ কোনটা জাহির সু কথাটি প্রমাণ করে জাহের নামটি যে আল্লাহ সবকিছুর ঊর্ধ্বে তিনি সুচ্চ সুমহান সবকিছুর ওপরে আর বাতেন কথাটি কি প্রমাণ করে আল্লাহ সব চেতে আপনার আমার ভিতরে হৃদয়েদ হ্যাঁ যে একটা কথাই এক মুহূর্তের জন্য কল্পনে আসে খেয়াল্লা আসে সেটা আল্লাহ জানে জি এলমের দিক থেকেও বাদতেন ইস্তানের দিক থেকেও বাঁতেন সব দিক থেকে বাতেন আল্লাহ রবেন ক্ষমতার দিক থেকে আপনি আপনার শরীরের উপর কন্ট্রোল রাখতে পারেন না ফোটার উপর আল্লাহ রব আলমিনের কুদরত ক্ষমতা বিরাজ করছে তাই না ক্ষমতার দিক থেকে সুবাহ আল্লাহ মাসে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 থাকার কোন অধিকার নেই করলে সেই আল্লাহ যে প্রথম এটা সবকিছুর আগে হওয়া সবকিছুর আগে আল্লাহর সব শেষে হওয়া মানে বা কাহো করলে সেই সমস্ত কিছু ধ্বংস হওয়ার পরে আল্লাহর বাকি থেকে যাওয়া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 এটা কি তাহলেকি কি আল্লাহর ত্রুটিপূর্ণ গুণ হয়ে যাচ্ছে নাকি যেমন যদি আপনার মাথার উপর কেউ থাকে তো আপনি নিচে হয়ে গেল এরকম নাও। যে অর্থটা ত্রুটির দিকে নিয়ে যেতে পারে আকরা বা এলিমেন্সেহি আল্লাহ রব আলমের এমন সমস্ত সমস্ত কিছুকে পরিবেষ্টন করা এমন ভাবে পরিবেষ্টন করা বা ঘিরে থাকা যে যেই বস্তুটার কথা বলবেন আপনি বা যে সৃষ্টির কথা তার চাইতেও বেশি আল্লাহ কাছে তার চাইতে বেশি আল্লাহ কাছে যেমন আপনার হারটা আপনার কাছে আমারটা আমার কাছে আপনার তো কাছে হবে না আপনি যতই পাশে বৈশাখ আমার হাতটা আমার কাছে তাই না আমার পাটা আমার কাছে বেশি আপনার তুলনায় কিন্তু ওরা বলে আলামিন তার চাইতে বেশি কাছে এই আমাদের যে শরীরের অঙ্গ আর ভিতরে বাইরে যা আছে তার চাইতো বেশি কাছে হ্যাঁ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের থেকে এই মরমেই তো আল্লাহ মানুষের যে একটি গুরুত্বপূর্ণ যেটা হাট পর্যন্ত যাচ্ছে এটার চাইতো বেশি আল্লাহ তো তোমাদের নিকটবর্তী আমিন তোমাদের আল্লাহ বলছে আল্লাহ রবুল্লা আলমিন যে নিকটবর্তী নিকটবর্তী হওয়াটা দুই অর্থে ব্যবহারিত হয়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 दिकारतना माइया खास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 কোথায় কিভাবে আল্লাহ আল্লাহর পরিবেশনের দিক থেকে কাছাকাছি আলিম যে পড়লাম সুরেহাদি দে আল্লাহর সবকিছু সম্পর্কে জ্ঞানী সব কিছু সম্পর্কে জ্ঞানী মানে কি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 বাইরে একটা অনপরিম কিছু যেতে পারে না জমিনে হোক অথবা আকাশে হোক সবকিছুর খবর বলে ক্ষুদ্রিকা তার রুজি কিভাবে পৌঁছিবে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 আপনার চাইতে বেশি জানছেন আপনার মা বাবা বলা দূর কথা হবে আপনার স্ত্রী আপনি যে অসুস্থ এর চাইতে বেশি আল্লাহ জান আপনি কি অন্তর নিয়ে আল্লাহকে ডাকছেন আপনি যতই আমাদের সামনে আপনি আপনার আন্তরিকতার কথা আর এখলাসের কথা পেশ করে আল্লাহ আপনার অবস্থা বেশি জানছেন ও শাহিদ মেল আয়াতিল ক্যারিমা এই আয়াতে যেটা দেখাতে চেয়েছেন যেই নামগুলির দাবি হচ্ছে যে আল্লাহ রব আলম সব কিছুকে পরিবেষ্টন করে আছেন কালের দিক থেকে স্থানের দিক থেকে জামানান ওয়া স্পষ্ট করছে समय दिखान दिखेला दिक्कत कर दिक्कत नियंत्रण आगे सब समय एख आ सर्वदाय पक्षान दुनिया जो शक्तिशाली शासक हक ना क्यों हाँ जेको शक्ति हक ना क्यों একসময় তার নাম পর্যন্ত ছিল না এখন হয়তো অনেক কিছু নিয়ন্ত্রণ করছে তাই না আবিষ্কার হল ভারত তার আগে ওর নাম নামগন্ধও ছিল না তারপরে কোন একটা জাতির দেশের উন্নতির নাম ছিল না মানুষ স্বপ্ন দেখেন যে এত উন্নতি করতে পারে তাই না হইল আবার পতন ঘটলোয়ান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 কথা বলতে পারেন হে মানুষ আবা হে মুসলিম যিনি কখনো মৃত্যু বরণ করবেন না যার কোনদিন মৃত্যু আসবে না সুরে ফুর খান্ন মহান আল্লাহ আরো বলেছেন সুরেশ আবার সুরতিহু আল হাকিম আল্লাহ রান হাকিম আল খাবির এবং যিনি সূক্ষ্ম খবর রাখেন সবকিছুর এ আয়াতগুলির সংক্ষেপে দেখায় প্রথম কথা বলে বলে আপনি দেশে আপনার স্ত্রীকে রেখে চলে আসলেন ছেলে মেকে রেখে চলে আসলেন গেলাম আমি বিদেশে আর কোন তাদের খাওয়া দাওয়া খরচ খরচা দিয়ে আসলেন আল্লাহ ভরসা তোমাদের রেখে গেলাম এটা ভরসা নাকি আস্তা ভরসা আল্লাহর কাকে বলে কর্ম করে ফলাফল আল্লাহ হাতে ছেড়ে দাও ভরসা আমি কাজ করবো না আর বলবো আমাকে রুজি আসতে হবে যথে অলিউল্লাহ না কেন কোন অলিউল্লাহ যদি বলে যে আমি কাজ কাম না করে আমার কেরামতিতে হ্যাঁ রুজি বারো বছর ধরে খাওয়ার কথা বিদ্যার্থীদের কিতাবে জিকির খেয়ে বারো বছর বেঁচে আছে এরা আউলিয়া শেতান শেতানের অলি জি হ্যাঁ নবী রসুল চাইতো বেশি মারা যাতে বিয়ে গেল তো জিকির খেয়ে হ্যাঁ ভালো করে মনে রাখবে ধোকা খাবেন না এসব হ্যাঁ মিষ্টি কথাই অসাধারণ কথা জিন আবিধানিক অর্থ হচ্ছে তারপর কোনো কিছু ক্ষেত্রে আশা ভরসা করা তৈরি করছে না করছে না ছুটি লাগিয়ে দিচ্ছে অথবা রিনল করে দিচ্ছে ওদেরকে বলে আর মোখাল বলে দুটো শব্দ ব্যবহার হয় মাতৃভাষা শুদ্ধ ভাষা এগুলো কিন্তু মাতৃভাষা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 প্রতিদিন আট ঘন্টা ডিউটি চাইছে আপনার মালিক আট ঘন্টা ডিউটি করতে হবে অন্তর যদি ভরসা করে নেই যে এই কফিল যদি আমাকে এক্সিট লাগিয়ে দেয় তো আমি না খেয়ে মরে যাই আমার পরিবার না খেয়ে মরে যাবে এটা হচ্ছে শির খেয় ক্ষেত্রে হ্যাঁ ভরসা রব্বুল আলমিনের উপর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 আল্লাহ আমাকে রক্ষা করবেন এটা তকল কি না তল্কল কিন্তু আমি শীতে শীতের বস্ত্র নেব না কনকনে শীতে তো শীতকালে শীত বস্ত্র ব্যবহার করা আল্লাহ ভরসা আল্লাহ যতদিন হায়াত রেখেছেন তার তো কম বেশি হবে না সুতরাং এইরকম রোদে এই গ্রীষ্মকালে আমি বারো ঘন্টা রোদরে খোলা মাঠে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 কর্ম করা আর দুঃখ আর অন্তর আল্লাহর ভরসা করবে এই আয়াতে যেটা দেখাতে চেয়েছেন যেটা লক্ষণীয় বিষয় প্রথম কথা আল্লাহ রবুল আলমিনের এখানে তকলের কথা বললেন যে আল্লাহর এটি বাদত আল্লা আল্লাহ নাম কি এসছে যেহেতু আমাদের বিষয়বস্তু হচ্ছে তহিদুল আসমেফ আল্লাহর কোন নামটি এসছে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 প্রমান রয়েছে আল্লাহ একমাত্র আল্লাহ বলা হয়েছে আল্ হাইটিভ ইতিবাচক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 একটা অর্থ করেছি আমি হ্যাঁ হাকিমান বিজ্ঞানময় মনে রেখেছেন বিজ্ঞানময় প্রজ্ঞাবান যার কাজে কথাই কি রয়েছে হেকমা রয়েছে প্রজ্ঞা রয়েছে হেকমার প্রজ্ঞা কাকে বলে অসার কোন কিছু করেননি আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে বেকার কোন কিছু সৃষ্টি করেননি আর আল্লাহ শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে আল্লাহর একটা হুকম মানতে হবে না টাকানার উপর কাপড় উঠিতে বলেছেন উদ্দেশ্যবিহীন না আমি হেকমা জানি না জানি কিন্তু আল্লাহ রব হিকমা রয়েছে আজকাল সায়েন্স ধীরে ধীরে ধীরে বহু কিছু প্রমাণ করছে যারা যে সব পুরুষরা টাকা ঢেকে আজকালা করে তাদের পুরুষত্ব ধীরে ধীরে যদি বিশ্বাস করে কাপড়টা যদি মুসলিম বানিয়ে নিতেন ইসলামিক করে নিতেন তাহলে কত সব পেতেন আপনি আর জাহান থেকে বাঁচতেন কিন্তু আজকে যখন কাফের না গবেষণা বললে যে তোর পুরুষত্ব যাবে বিবি পালিয়ে যাবে একসাথে আরিবর ভয় লাগে পুরুষও তো দুর্বল হয়ে যায় এমনি তো দুর্বল তাই না তখন আপনি ছেড়ে দিলেন ঠিক ধূমপানের বিষয়টা এরকম করছেন না সুবিধা পাদী খান সেই জন্য মাকড়ুটাই নিবেন আরামটা নেবেন না আপনি কোরআনে মাহাদিস দলিল পরবেন না যখন ডাক্তার বলেছেন ডাক্তার কাছে গেছেন আপনার ব্লাড চেক করার পরে বলছে আপনি কি ধূমপান করেন নাকি বলছে হ্যাঁ তাহলে আপনার চিকিৎসা নেই দমপান ছেড়ে আসেন তারপর আর বিধানগত বিষয় আমরে সারি দুটো কথা মনে রাখবেন আকিদা পড়ার ক্ষেত্রে সৃষ্টিগত বিষয় মানে আল্লাহ যা সৃষ্টি করেছেন সাপ আরে ফালতু সাপ সৃষ্টি করেছেন ফালতু নাকি পায়খানার পোকা উপকার করছে আপনাদের যে ভর্তি হয় না যে কত হিকমত আল্লাহ ভালো জানে কোনো কিছু আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে উদ্দেশ্যবিহীন সৃষ্টি করেননি বিধানের ক্ষেত্রে কোন একটা আদেশ অথবা নিষেধ উদ্দেশ্যবিহীন করেন নাই হচ্ছেন হাকিম এবং আল্লাহ রবিনের কথা কাজে কি রয়েছে হেকমত এই হচ্ছে হাকিমের অর্থ লহু মা নায় বলছেন হাকিমের দুটো অর্থ একটা হচ্ছে এখানে দ্বিতীয় অর্থ যেটি বর্ণনা করে সেটা আগে বয়ন করে দিলাম আল্লাহ বিষয় হচ্ছে অতিরিক্ত আর একটা কথা বলেছেন যে আল্লাহ রব আলমেন সবটাই কাজ হচ্ছে সুস্থ দেখেন আমাদের অনেক সময় কাজ নরবর কাজ তাই না কাজটা করলেন কিন্তু নরবর কাজ হ্যাঁ লাস্টিং করলো না কিন্তু আল্লাহ রব সব কাজ হচ্ছে যতটা সময় এই সৃষ্টিটাকে রাখতে চেয়েছেন যেইভাবে রাখতে যেভাবে ওইভাবে হবে ঠিক আসতে আসতে অবনতি করবে। ঘটবে মহকাম আল মু আসিয়া প্রত্যেকটি বস্তুকে সূক্ষ্ম করে সৃষ্টি করেছেন যা হেকমা থেকে নেওয়া হয়েছে হেকমা কাকে বলা হয় যেকোনো বস্তুকে তার যথা স্থানে রাখার নাম হচ্ছে হেকমা যেটা যেখানে রাখতে হয় সেটার নাম হচ্ছে হেকমা এটা নাম হচ্ছে ইনসাফ ও সুবিচার যেটা যেখানে রাখতে হয় সেটা সেখানে অন্য জায়গায় রাখে ওয়াহিয়া ওয়াহিয়া আসিয়া যেটা যে জায়গায় থাকার যোগ্য সেখানে সেটা রাখা দেখেন কত সুন্দর লাগছে আঙ্গুল গুলো দেখতে আল্লাহর কাজে হেকমা আছে না নেই পাঁচটা আঙ্গুল দেখতে ভালো লাগছে যদি সাতটা করে দেওয়া হয় আরো দুটা তো অতিরিক্ত আছে প্লাস পয়েন্ট আছে তো ভালো লাগবে মোটেই ভালো লাগবে না হ্যাঁ ওকে জামাই হিসেবে ধর সাত আঙ্গুল আছে তাই না চিন্তা করেন আপনি এই যে চোখগুলি যেখানে রাখা হয়েছে নাক যেখানে রাখা হয়েছে এগুলো হচ্ছে হ্যাঁ একাম হবে যেখানে যেটা লাগে সেখানে আল্লাহ রেখেছেন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 আমাকে আল্লাহ রাখবেন এই শুক্রিয়ার ফলাফল হয়তো আপনার ছেলে বেরা পাবেন আহমদুল্লাহ আল্লাহ আমাকে নজর দিয়েছে এই আয়াতে যেটা দেখাতে চাই খাবির টা নামটি যেখানে এসছে মিনাল খিবরা থেকে মানে পূর্ণ জ্ঞান রাখা এটাকে বলা হচ্ছে কোন কিছু আমি পরীক্ষা নিরীক্ষা করলাম কোন কিছুর যখন আসল মর্মটা জেনে ফেলবেন তখন আল্লাহ সুবাহ আল্লাহ রাবুল আলমিনোপন কিছু হোক না কেন সবকিছু জানেন যেমন কামা আহাতিরা যেমন প্রকাশ্য সবকিছুকেলমিন পরিবেশন করে আছেন এতে রয়েছে আল্লাহর হাকিম নাম হাবির নাম এগুলি আল্লাহুল আলমিনের যখন নাম এই নামগুলি থেকে হাকিম থেকে আল্লাহ সেফাতটি কি হেকমা বের করতে শিখেন আলিম থেকে এলম বেরুলো হ্যাঁ হাই থেকে হায়াত বেরুল আল্লাহর কি আছে চিরকালের হায়াত আছে ঠিক আছে না আলিম থেকে এলুম বেরুলো নাম সামি থেকে আল্লাহর সোনা বেরোলো সেমা বাসির থেকে বাসার আল্লাহর দেখেন বেরোলো জি এইরকম থেকে হেকমা আল্লাহ একটি গুণ আর বলছেন ওয়াহুম আল তারপরে বলছেন এহাত মাতহি আল্লাহ রবুল্লা আলম সমস্ত সৃষ্টি জগৎ কে আল্লাহর এলিম আল্লাহ জানেন যা কিছু প্রবেশ করে জমিনে যা কিছু কি করছে ওলা হলো ঢুকছে আমায় এখন রোজ মিনহা আর যা কিছু তা থেকে বের হচ্ছে উদ্গত হচ্ছে যেমন ঢুকছে কিছু আছে ঢুকছে এটা বীজ যখন ঢুকলো না বের হলো বীজ দিয়ে বুজান ঢুকলো আর যখন বীজটা অঙ্কুর গজাচ্ছে তখন কি হলো একরো জমিন এইরকমই মায় আলোজমিন আরো আমায় এখরোজ মিনহা মানুষ ভূমিষ্ঠ হচ্ছে এই মাটি থেকে আসলো বেরিয়ে আসলো আবার মৃত্যুবরণ করে মাটিতে দাফন করা হচ্ছে জি বা কোথাও দাফন দাফনও দাফন কোনো নস দাফন হইল না কোন জায়গাতে মারা গেলো নিখোঁজ একবার আল্লাহ জানছেন সবকিছু অমায়ান আকাশ থেকে যা কিছু নেমে আসে আকাশ থেকে নেমে আসে বৃষ্টি নেমে আসে আকাশের দিক থেকে আসে বলে আকাশ মাথার উপর আর আকাশ থেকে নেমে আসে আল্লাহ তারা আকাশ থেকে আল্লাহা আর যা কিছু তাতে আরোহণ করে ফেরিস একবার আসরে শিফটিং ডিউটি পরিবর্তন একবার ফজুরে এবং আব্দুল কালিম তো ভালো কথাগুলি আল্লাহর কাছে চড়ো হয় চড়ে যায় বলে আনজের হাজেন এই দুজনকে একটু ছাড় অবসর দাও হ্যাঁ যত এরা মীমাংসা না করছে কথা বন্ধ রাখলে আর আমল কো যাচ্ছে যাবেনা আর গুলো আলমুল গাইব ওদের বলতে নবী যখন চাইবেন যেটা যেভাবে চাইবেন যেটা নেবেন তো চাবি হয়ে গেল তো মাফাতে বহু পছন্দ বড় সির করে ফেললো অথচ নবী করিম বলছেন তার কাছে একমাত্র গাইবের চাবি কাটি রয়েছে যা তিনি ছাড়া আর কেউ জানে না ওয়ালিওয়াল পাহারে এবং জলে স্থলে বা স্থলে সাগরে পাহার সাগরে স্থলে সাগরে যা কিছু রয়েছে তা আল্লাহ একটি পাতাও যদি পড়ে ওয়ালার অথবা কোন তাজা বস্তু ওয়ালাই আফিন কোন শুষ্ক বস্তু কিতাবি কিতাব সৃষ্টি হয়ে আছে বা হচ্ছে আল্লাহর শুধু আল্লাহ জানেন না আল্লাহ জানেন তা তখন বলেন सम्पर्नते लिखे रेखे আল্লাহ জানছেন সবকিছু আসমানের এবং কিছু প্রবেশ করে পানির ফোটা পড়ছে এই যে এখন বন্যা শুকাচ্ছে সব জানছেন অল বজুর আপনার শস্য বীজ সম্পদ হ্যাঁ মৃত কে কোথায় মারা গেল মাটিতে যা কিছু বেরিয়ে আসে হ্যাঁ উদ্ভিদ হ্যাঁ ঘাসপালা ইত্যাদি ঘাসপালা আর মা খনি সম্পদ ওখানে যা বেরিয়ে আসছে মানুষ বের করছে অমায়ান আকাশ থেকে নেমে আসে বৃষ্টি ফেরিস্তা ইত্যাদি অমায় আরো যা কিছু চড়ছে ফেরিস্তা আমল যা বললাম যেটা দেখাতে চেয়েছেন প্রমাণিত হয়েছে আল মহিত্ল সেই জ্ঞান সবকিছুকে পরিব্যাপ্ত সবকিছুকে ঘিরে আছে আল্লাহর জ্ঞানিম ইফতার বহু বচন চাবি লোকমানের শেষে বর্ণনা করছেন আলমিনের হাদিস মাফাতে যেগুলি আল্লাহ ছাড়া কেউ না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 একটা ডাক্তার বলেন যে যন্ত্রফন্ত্র চলবে না কি খেয়ে পড়েছেন আপনি কি খেয়ে পড়েছেন দেখে বলেন যে ব্লাড চেক করবে না হয় পেশাব চেক করবে না হয় ই করবে সে করবে বলবে ছেলে আছে না মেয়ে আছে তার জন্য একটা সময় কাল আসতে হবে তারপরে আমার জন্য সেটা অদৃশ্য কারণ আমার কাছে যন্ত্র নেই কিন্তু ও যখন দেখছে আলট্রাসাউন্ড তখন দৃশ্য তার কাছে সেটা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 পনেরো দিন যেতে লাগলো পনেরো দিন আসতে লাগলো খবর পেলাম অসুস্থ ছিল তখন ভালো হয়ে আরো কত কি হয়ে গেছে হ্যাঁ তাই না হ্যাঁ এইভাবে আপনি দেখেন কালকে কি করবেন জানতেন যে এই আসবে আর সে আসবে আইন আর কানুন কিছু জানতেন না আপনি এখানে যখন এই ফ্যাসিলিটি দিল যে নিজের অবস্থা ঠিক কর যে যেখানে কফিল তলাশ করে না যারা পালিয়ে পারেনি আর একদিন ওখানে গিয়ে কত যাবে চাপ করছে কি করলো তাই না যদি জানতো যেত কালকে কি হবে না হবে না যে কোথায় মারা যাবেন কল্পনা করতে পারেন না ছর আহ কাশিমে ছয় বছর থেকেছি কল্পনা কোনদিন করি যদি কল্পনা একটু থাকতো একবার দামাম ঘুরতেও আসতো ঘুরতেও আসেনি রিয়াল থেকে ফিরে চলে গেছি মানুষ কত দুর্বল কোন কিভাবে জাতিকে গুমরা করছে মানুষ আলেমল গায়ক আর তারপর কি বলছে আমার এই সব কথা সবাই বুঝবে না যারা তাসাউব না বুঝে বুঝে মোটেই বুঝবে না যারা তাসাউফের এলেম রাখে তারাই বুঝবে আম্বিয়া রসুলগণ কেউ গাইবের খবর জানলেন না কেউ গাইবের খবর জানলেন মুসা আলিসাম জানলেন যে একে ঘুষি মারব না হলে আষাঢ় খেপড়ে মরে যাবে আর আমার আমার আমার তল্লা শীতে ফেরাওয়ান লাগিয়ে দেবে আমাকে পালিয়ে গিয়ে হ্যাঁ দশ বছর বারো বছর কোথাও আমাকে থেকে আসতে হবে জানতেন মুসা আলাইসাল্লাম তাহলে কাজ করতেন ঘুষি মারতে যেতেন সব কিছু ছেড়ে পালাও পালাও পালাও ওই সোহাইব আলাইস্লাম ওখানে পালিয়ে যেতে হইল খবর নবীর সুতরাং এড়াইতে হবে এই আয়াতে যেটা দেখাতে চেয়েছেন অদৃশ্য সম্পর্কে আল্লাহ কেউ জানে ज्ञान सबकि प्रमाणित होबातुल कदर तकदिर प्रमाण रिखा लिखा, लिखा, लिखा मान तकदीर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 আর মোহন আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তিনি শক্তিমান শক্তিমান আর আল মতিন মানে যার বড় সুক্ষ শক্তি এই শব্দগুলির এক একটি করে অর্থ করে দিই যা এখানে ভাস্যকার করেছেন বলছেন যে রাজাকা আল্লাহ ছাড়া কেউ রিজিক দাতা নেই যিনি তার সমস্ত মখলুক দান করেন এবং তারা তাদের প্রয়োজন মিটান সুতরাং তারই এবাদত করু জল কুয়া এবং তিনি সাহেব কুয়াতে তা পূর্ণ শক্তির মালিক বড় শক্তি ধর আলমিন কখনো দুর্বলতা তাকে স্পর্শ করতে না যতই শক্তিশালী পৃথিবীর আল্লাহর কাজে না আল্লাহ কষ্ট হয় না আল্লাহ রব্বুল আলমিনের কোন ক্লেশ হয় ক্লান্তি হয়তিন মানে হচ্ছে আশিদ্দা এই আয়াত থেকে যা দেখাতে সেটা হচ্ছে যে এই আয়াতে রয়েছে আগের আয়সবাহের এবং সবকিছুর উপর তিনি ক্ষমতা এবং আরেক আয়াতে যেখানে রিজিক কথা রয়েছে এই আয়তে আল্লাহ নাম রাজাক বলা হয়েছে রুজিক তিনি رو আমি মহাশক্তি ধর আমি হচ্ছি বড় শক্তিমান এখানে আজকের আলোচনা শেষ করছি ও সালাম أو ظريح باني